आज सुन्ना सुन्ना कुरान इंजिले तर बल बोलते बचार करना आकाश पता অন্যান্য ধর্মগ্রন্থে এত বেশি কথা বলা হয়েছে এবং অমানবিক বলা হয়েছে অথচ কোরআনে বিষয়টি এত সুন্দর করে সংক্ষেপে মানবিক এবং শুধু আপনার আত্মার খোরাক হিসেবে বলা হয়েছে দু একটা উদাহরণ না দিলে আপনি বুঝতে পারবেন না যেমন আদমের ঘটনা আদমের ঘটনা তারা প্রচার করেন তাওরা তিনজিলিতে বিভিন্ন নামে কেতাবুল মুখাদ্দাস নামে এর ভিতরেও আসে উপস্থাপনা আসমান জমিনের পার্থক্য কোরআন যে মজেজা এই যে বাইবেলের অনেক নোংরা কথা বিস্তারিত কথা তারিখ কোরআন চুজি অত্যন্ত সিলেক্টিভলি তথ্যগুলো দিয়েছে এবং তার উপস্থাপনা মেরাকালাস কিভাবে আপনাদের দু একটা উদাহরণ বলি আদমটা দিয়ে শুরু করি আমাদের কোরআনে আমরা জানি করেন তাকে বলেন আদম আলি সালাম এবং হাওয়া আলিহালাম ফল খান যখন আল্লাহ বলেন তোমরা কেন ফল খেলে আমি তো নিষেধ করছিলাম তখন তারা তবা করেন আল্লাহ মাফ করে দেন ঘটনা কি জানেন আপনারা এটা আমাদের সবারই জানা কিন্তু বাইবেলে সম্পূর্ণ ভিন্ন আল্লাহ আদম হাওয়াকে বানালেন বলে কিছু নেই সাফ সাহা পেশে তাদের সাথে কথা বলল সাফেও নাকি মানুষের মতো কথা বলে আরে নাই বললই এই ইউরোপ আমেরিকার বিজ্ঞানীরা মস্করা করে সাফে আবার কথা কয় কি করে সাহা পেশে বললো কাকে খুব ভালো করে লক্ষ্য করেন অমানবিক দিকটা দেখেন সাহা পেশে বললো আদমকে না হাওয়াকে হাওয়াকে বললো এই ফল খাও হাওয়া সাপের প্ররোচনায় খেলেন খেয়ে তিনি তার স্বামীকে নিয়ে দিলেন স্বামী খেয়ে ফেললো তাহলে বাইবেলের বর্ণনায় আগে কে পরে কে খেল এখন বাইবেল বলছে তাহলে মেয়া দায়ী এই যে মানুষের পতনের জন্য নারী দায়ী যদি আগেও হাওয়া আগে খেয়েছে আল্লাহ অমানবিক কথা বলেন কোরআনে কোথাও হাওয়া আল্লাহ বকাদের দেননি কারণ আল্লাহ আদম কে করেছে বউকে ঠিক রাখা কার দায়িত্ব হাওয়া যদি ফল খায় এই দেয় আর হাওয়া এসে দিল স্বামী গব খেলো খেল দোষ স্বামীর বুদ্ধি বিবেক কোথায় গেল এই জন্য এই যে এই ঘটনাটাকে অমানবিক বানিয়ে হাওয়া নারী জাতিকে অপমান করা যে ফল খাওয়ার জন্য আমাদের সমাজে মুসলমানদের থেকে আমাদের হাওয়া খেয়েছে আদম আদম আদম উভয়ে খেয়েছে ডাইভার মূলত আদমের তাহলে এই যে এখন লক্ষ্য করুন এটাকে উপস্থাপনা করেছেন যে আদম দায়ী আদম খেয়েছে যার অন্যায়ের জন্য শেষে দায়ী দ্বিতীয় হলো বাইবেল বলছে আর কোরআন বলছে ভিন্ন কথা কোরআন বলছে যে আদম হওয়ার সঙ্গে সঙ্গে করেন আল্লাহ মাফ করে দেন জানেন না আল্লাহ তাদের গুণা দিয়ে শাস্তি দিয়েছেন সে শাস্তিটা আবার কি বড় মজার। এই যে আদম আল্লাহর কথা না শুনে ফল খেল আদমের একটা মহাপি পাবে কারা পর্যন্ত আদম সন্তান সব দোজকে যাবে কেমন মানবিক যৌক্তিক মনে হচ্ছে আপনাদের কাছে আদমের যদি গুণা হয়েও থাকে গুনার শাস্তি কার পাওয়া উচিত এই অযৌক্তিক অমানবিক উদ্ভাত পাগলামি কথাটাই বাইবেল বলছে যে আদমে এই যে হলো এই পাপের জন্য কোন উপায় নেই আল্লাহ যখন দেখলেন নাউজর যে কোটি কোটি কোটি কোটি মানুষ সবাই জাহান নামে চলে যাচ্ছে নাউজ বিল্লাহ আল্লাহ কান্নাকাটা শুরু করলো কি উপায় আল্লাহ নাকি মানুষের বাসানোর কোন ক্ষমতা ছিল না কারণ আল্লাহ কুরবানি ছাড়া বাঁচাতে পারবে না তো ভালো কথা কুরবানি একশো দুশো এক হাজার দুই হাজার দুই লাখ মোষ গরু দিয়ে দিলাম না দুই মানুষ না কুরবানি দিতে হবে নিষ্পাপ কাউকে গুনা গুণা করলো আদম দুধকে গেল কোটি কোটি আদম সন্তান কিন্তু বুদ্ধিমান বুদ্ধিমান নাকি এখন সেজন্য আল্লাহ আর কাউকে না পেয়ে নিজের আপন ছেলেকে দুনিয়ায় পাঠায় শুলে চড়িয়ে জবই করে মানব জাতিকে বাঁচালেন কথা বোঝেন নি একজন খ্রিস্টান লিখেছেন নো হি দেন ট্রাইব হ্যাড সাইথ এ স্টেইন This stain for which he is not personally responsible is to be atoned for. And that Almighty God had to sacrifice his only begotten son to neutralize this mysterious curse. In the world, when he was born, he had to sacrifice his only begotten son to neutralize this mysterious আর যে গুনার জন্য মানুষের কোন ছেলেকে জবই করা লাগলো কথা বোঝেননি বাইবেলে একটা হুকুম আছে অনেক হুকুম আছে মজার মজার তার একটা হলো আপনার ছেলে যদি অবাধ্য হয় কথা না শুনে তাকে গ্রামের দরজায় নিয়ে যে গ্রামের যেখানে বড় মাঠ ওখানে নিয়ে যে পাথর মেরে হ্যাঁ পাথর মানলে কি হয় বাইবেলের গড বলছে যে তোমার ছেলে যদি কথা কথাবার্তা না শুনে তাকে পাথর মেরে বেরে ফেলবা তো এখন ইউরোপ আমেরিকাতে ইউরোপ আমেরিকার যারা শিক্ষিত মানুষ বাইবেল আর এখন রকম একজন লেখে এই ছেলেকে পাথর মেরে মারার কথা প্রসঙ্গে লেখছে যে বাইবেলের যে গড নিজের আপন ছেলেকে মানুষের গুণা থেকে বাঁচানোর জন্য ঘটনায় বাইবেলে এত অমানবিক কথা আছে এবং উদ্ভট কাল্পনিক গল্প কাহিনী আছে কোরআন সেগুলো আনেনি মৌলিক এই জন্য আমরা এর মাধ্যমে আল্লাহ তালার মহত্ব ক্ষমতা শক্তি জানতে পারি কিন্তু এর বিস্তারিত বিবরণ আমাদের দরকারও নেই আর এটা নিয়ে খোঁজখবর করাও হলো এক ধরনের ফালতু কাজ আল্লাহ তালা সবাইকে তো দান করুন আমিন